াহিমিন দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হম রাহিম ইহা দয়াময় পরম দয়ালুর নিকট হইতে অবতীর্ণ এক কিতাব বিশদ বিবৃত হইয়াছে ইহার আয়াত সমূহ আরবি ভাষায় কুরআন জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরাইয়া লইয়াছে সুতরাং উহারা বলে তুমি যাহার প্রতি আমাদেরকে আহ্বান করিতেছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত আমাদের কর্ণে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মধ্যে আছে অন্তরাল সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি বল আমি তো তোমাদের মতো একজন মানুষই আমার প্রতি ওই হয় যে तुम्हारे इलाह एकम्रलाह अतए तुम्हरा ताहारे पथ दृढ़ अवलम्बन करो ताहारे प्रार्थना करो दुर्भोग अंशीबादी जहां जक प्रदान करना उखिर तो अविश्वास যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবিচ্ছিন্ন পুরস্কার বলো তোমরা কি তাহাকে অস্বীকার করিবি যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন দুই দিনে এবং তোমরা কি তাহার সমকক্ষ দাঁড় করাইতেছ তিনি তো জগৎ সময়ের প্রতি তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং উহাতে রাখিয়াছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে ইহাতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমভাবে যাচনাকারীদের জন্য অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বলিলেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায় উহারা বলিল আমরা আসিলাম অনুগত হইয়া অতঃপর आकाश मंडल केपे पर कर प्रत्येक आकाशेल आकाश के सुशोभित कर प्रदीप माला द्वारा एवं कर सुरक्षित यहा परमशाली सर्वज्ञ आल्लावस्थापना যদি মুখ ফিরাইয়া নেয় তবে বলো আমি তো তোমাদেরকে সতর্ক করিতেছি এক ধ্বংস করুপ যখন উহাদের নিকট রাসুলগণ আসিয়াছিল উহাদের সমুখ ও পশ্চাৎ হইতে এবং বলিয়াছিল তোমরা আল্লা ব্যতীত কাহার ইবাদত করিও না তখন উহারা বলিয়াছিল আমাদের প্রতিপালকের এইরূপ ইচ্ছা হইলে তিনি অবশ্যই ফিরিস্তা প্রেরণ করিতেন অতএব তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করিলাম আর আজ সম্প্রদায়ের ব্যাপার এই যে ওরা পৃথিবীতে অযথা দম্ভ করিত এবং বলিত আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে উহারা কিন্তু লক্ষ্য করে নাই যে আল্লাহ যিনি উহাদেরকে সৃষ্টি করিয়াছেন তিনি উহাদের অপেক্ষা শক্তিশালী অথচ উহারা আমার নিদেশনা বলিকে অস্বীকার করিত তোর আমি উহাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা দায়ক শাস্তি আস্বাদন করাইবার জন্য উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্জা বায়ু অশুভ দিনে আখি রাতে শাস্তি তো অধিকতর লাঞ্ছনা এবং উহাদেরকে সাহায্য করা হইবে না আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি উয়াদেরকে পথ নির্দেশ করিয়াছিলাম কিন্তু পরিবর্তে অবলম্বন করিয়াছিল উয়াদেরকে শাস্ত্রীর বজ্র আঘাত আনিল উহাদের কৃতকর্মের পরিণামস্বরূপ আমি রক্ষা করিলাম তাহাদেরকে যাহারা ইমান আনিয়াছিল এবং যারা তাকওয়া অবলম্বন করিত। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُدْعَوْنَ যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হইবে সেই দিন উহাদেরকে বিনাশত করা হইবে বিভিন্ন দলে حَتَّى إِذَا مَا جَاءُوها شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُنُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ পরিশেষে যখন উহারা জাহান নামের সন্নিকটে পৌঁছবে তখন উহাদের কর্ণ চক্ষু ও তখন উহাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দিবে উহাদের বিরুদ্ধে जहां नाम उक्ज्ञासा कर दिन उत्तरे उल्ला बाकशक्ति दिया समस्त कि वाक शक्ति दियां तुम्हारा सृष्टि कर प्रथम बार एहारे निकटे तुमरा प्रत्यवर्ित हईबे وماكن تُمْ تستتِوني يحد عليكم سمعكم ولا بصاركم ولا جُودكم وظَناتُم أن الله لا يعلم كثيررا مما تعملون تمك غبون قتيِنا أي بشسي جيثدر ق چُ طق ثمدر بُدذ شخ ذبنا তোমরা যাহা করিতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণাই তোমাদের ধ্বংস আনিয়াছে ফলে তোমরা হইয়াছ ক্ষতিগ্রস্ত وَإِن يَسْتَعْتِبُوا فَمَا هُم مِنَ الْمُعْتَبِينَ اكھون اوهارا درجو داران کرلو جهنمي ہوئی بي اوه در عبارش اذا اوهارا انوگرو چاہیلو اوهارا انوگرو پرابطو ہوئی بينا وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُمْ مَا بَيْنَ عَيْدِيهِمْ وما خلفهم. আমি উহাদের জন্য নির্ধারণ করিয়া দিয়েছিলাম সহচর যাহারা উহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা আছে তাহা উহাদের দৃষ্টিতে শোভন করিয়া দেখা যাচ্ছিল এবং উহাদের ব্যাপারও উহাদের পূর্ববর্তী জিন ও মানুষের ন্যায় শাস্তির বাণী বাস্তব হইয়াছে উহরা তো ছিল ক্ষতিগ্রস্ত কা তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহ আবৃত্তি কালে সৃষ্টি করো যাহাতে তোমরা জয়ী হইতে পারো আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই আমি উহাদেরকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব জাহান্নাম ইহাই আল্লাহর শত্রুদের প্রতিফল সেখানে উহাদের জন্য রইয়াচ্ছে স্থায়ী আবাস আমার নিদর্শনা বলে অস্বীকৃতির প্রতিফল স্বরূপ কাফিরা বলিবে হে আমাদের প্রতিপালক যেসব জিন ও মানব আমাদেরকে পথভ্রষ্ট করিয়াছিল উহাজ উভয় কে দেখাইয়া দাও আমরা উভয় কে পদিত করিবাহা লাঞ্ছিত হয় জন্ম তো আদ যা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর অবিচিরিত থাকে তাহাদের নিকট অবতীর্ণ হয় ফিরিস্তা এবং বলে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাহার জন্য আনন্দিত হও আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে সেখানে তোমাদের জন্য রইয়াছে যাহা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যাহা তোমরা ফরমায়শ করোহী ইয়া ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হইতে আপ্যায়ন ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين কথাই কি উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে সৎকর্ম করে এবং বলে আমি তো অনুগতদের অন্তর্ভুক্ত ولا تستوي الحسنه والسيئه ادفع بالتي هي احسن ভালো ও মন্দ সমান হইতে পারে না মন্দ প্রতি করা উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সঙ্গে যাহার শত্রুতা আছে সে হইয়া যাইবে অন্তরঙ্গ বন্ধুর মতো এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকেই যারা ধৈর্যশীল এই গুণের অধিকারী করা হয় কেবল তাহাদেরকে যাহারা মহাভাগ্যবান যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে তবে আল্লাহর স্মরণ লইবে তিনি তো সর্বশ্রোতা সর্বজ্ঞ লুদ তাহার নিদর্শনাবলির মধ্যে রইয়াছে রজনী ও দিবস সূর্য ও চন্দ্র তোমরা সূর্য কে করিও না চন্দ্র নয় সিজদা করো আল্লাহকে যিনি এইগুলি সৃষ্টি করিয়াছেন যদি তোমরা প্রকৃতই তাহার এই করো উহারা অহংকার করিল যাহারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রইয়াছে তাহারা তো দিবস ও রজনীতে তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তাহারা ক্লান্তি বোধ করে না এবং তাহার একটি নিদর্শন এই যে তুমি ভূমিকে দেখিতে পাও শুষ্ক উসর অতঃপর যখন আমি উহাতে বাড়ি বর্ষণ করি তখন উহা আন্দোলিত ও স্ফীত হয় যিনি ভূমিকে জীবিত করেন তিনি তো মৃতের জীবন দানকারী নিশ্চয় তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যাহা আমার আয়াত সমূহকে বিকৃত করে তাহারা আমার অগোচর নয় শ্রেষ্ঠ কে যে ব্যক্তি যাহান নামে নিক্ষিপ্ত হইবে সে না যে কিয়ামত দিন নিরাপতে থাকিবে সে তোমাদের যাহা ইচ্ছা করো। তোমরা যাহা করো তিনি তাহার সম্যক দ্রষ্টা যাহারা উহাদের নিকট কুরআন আসিবার পর উহা প্রত্যাখ্যান করে তাহাদেরকে কঠিন শাস্তি দেওয়া হইবে ইয়া অবশ্যই এক মহিময় গ্রন্থ লিনু মিন হকিমিন কোন মিথ্যা ইহাতে অনুপ্রবেশ করিতে পারে না অগ্র নয় পশ্চাৎ হইতো নয় ইহা প্রজ্ঞা ময় প্রশংসার নিকট হইতে অবতীর্ণ তোমার সম্বন্ধে তাহাই বলা হয় যাহা বলা হইতো তোমার পূর্ববর্তী রাসুলগঞ্জ সম্পর্কে তোমার প্রতিপালক أبو الشيء كماشين ابن قوتين شفتي داتا ولو جعلناه قرآناً أعجمياً لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون আমি যদি আজমি ভাষায় কুরআ অবতীর্ণ করতাম তবে উহারা অবশ্যই বলিত ভাবে বিব্রত হয় নাই কেন। আশ্চর্য যে ইয়ার ভাষা আজমি অথচ রাসুল আরবি বলো মুমিনদের জন্য ইয়া পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার কিন্তু যাহারা অবিশ্বাসী তাহাদের কর্নে রয়েছে বধিরতা এবং কুরান হইবি ইয়াদের জন্য অন্ধত্ব ইহারা এমন যে ইয়াদেরকে যেন আওভান করা হয় বহু দূর হইতে আমি তো মূসা কে কিতাব দিয়াছিলাম অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল तुम्हारेपालक पक्ष हईते पूर्व सिद्धान ना थकिले उमा जबश्य सम्बन्धे विभ्रांतिकर सन्देह रही सत्कर्म करे से निजे कल्याण उह मंदकर्म कर उत्पल से ही भोग करिबे তোমার প্রতিপালক তাহার বান্দাদের প্রতি জুলুম করেন না এর মক্রিন কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহ তী निकट निवेदन करी जे ब्यापारे कि पूर्व उहारा जहां देर के आहवान करिता उदाइव अंशीबादी कर मानुष धन सम्पद प्रार्थनए क्लान्ति बोध करना क्या जखा के दुख दंड स्पर्श कर يكون شيء نيراث او حطاش هيا परे ولا ان اذقناه رحمه منا من بعد ضراء امسته ليقولن هذا ليقولن هذا لي وما اظن الساعه قائمه ولارجعت الى ربي ان لي দুঃখ স্পর্শ করিবার পর যদি আমি তাহাকে অনুগ্রহ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলিয়া থাকে ইয়া আমার প্রাপ্য এবং আমি মনে করি না যে কি আমত সংগঠিত হইবে আর আমি যদি আমার প্রতিপালকর নিকট প্রত্যাবর্তিত হইও তাহার নিকট তো আমার জন্য কল্যাণই থাকিবে फिर उत्तर्म सम्बन्धे अवश्य अवहित करीब उस्वादन करुषर प्रति अनुग्रह करी तक से मुख फिर नए दूरे सरिया जाए हा स्पर्श कर दीर्घ प्रार्थन रत है तुम्हरा भाविया देखिया कुरान अल्लाहर निकटते अवतीर्ण हईया था तुम्हरा इहा प्रत्याख्यन करो तब जे व्यक्ति घोर बिरुद्धाचरणे लिप्त आ তাহার অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কেমন আমি উহাদের জন্য আমার নিদ্দর্শন বলে ব্যক্ত করিব বিশ্ব জগতে এবং উহাদের নিজেদের মধ্যে ফলে উহাদের নিকট সুয়ে স্পষ্ট হইয়া উঠিবে যে ওই সত্য ইহা কি তোমার প্রতিপালক সম্পর্কে যথেষ্ট নয় যে তিনি সর্ববিষয়ে অবহিত জানিয়া রাখো ইহারা ইয়াদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎকারে সন্ধি হাম জানিয়া রাখো সব কিছুকেই আল্লাহ পরিবেষ্টন করিয়া আছেন।